সাহুল ইবনু সাহাদ রদিলাহ তু আল্লাহতে বণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট এ সংবাদ পৌঁছল যে কুবাই বনু আমর ইবনু আহ গোচরে কোন ব্যাপার ঘটেছে তাদের মধ্যে মীমাংসার উদ্দেশ্যে তিনি কয়েকজন সাহাবি সহ বেরিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সেখানে কর্ম ব্যস্ত হয়ে পড়েন ইতোমধ্যে সালাতের সময় হয়ে গেল বিলাল রদিলাহ তাল্হ্ন আবু বকর রদিল্লাহ আল্লাহ এর নিকটে সে বললেন হে আবু বকর আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলাম কর্মব্যস্ত রয়েছেন এদিকে সালাতের সময় উপস্থিত আপনি কি লোকদের এমামত করবেন তিনি বললেন হা যদি তুমি চাও তখন বিলাল রদিল্লাহ তো আল্লাহ সালাতের ইকামত বললেন এবং আবু বকর রদিল্লাহ তোলা এগিয়ে গেলেন এবং তাকবীর বললেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলেন এবং কাতার ফাঁক করে সামনে এগিয়ে গিয়ে কাতারে দাঁড়ালেন মুসল্লিগন তখন তাসফিহ করতে লাগলেন সাউল রদিলাহু তো আল্লাহ বলেন তাসফি মানে তাসফিক অর্থাৎ হাতে তালি দেয়া তিনি আরো বললেন আবু বকর রদিল্লাহ তোলা সলাতে এদিক সেদিক তাকাতেন না মুসল্লিগণ অধিক হাততালি দেয়ার কারণে তিনি লক্ষ্য করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখতে পেলেন তিনি সাল্লাহ আলাইস্লাম তাকে ইঙ্গিতে সালাত আদায় করার আদেশ দিলেন তখন আবু বকর রজিল তালাহ তার দুহাত তুললেন এবং আল্লাহর হামদ বর্ণনা করলেন অতপর পিছু হেঁটে পেছনে চলে এসে কাতারে দাঁড়লেন আর আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং মুসল্লিগণকে নিয়ে সালাত আদায় করলেন সালাদ শেষ করে তিনি মুসল্লিগণের দিকে মুখ করে বললেন হে লোক তোমাদের কি হয়েছে সালাতে কোনো ব্যাপার ঘটলে তোমরা হাত চাপড়াতে শুরু করো কেন হাত চাপড়ানো তো মেয়েদের কাজ सालात आदायरत अवस्थाय कारो किच्छू घटले पुरुषरा सुभन आल्ला अतपर ठीक आबू बक्कर अदीलाउ ताल एर दिखे लक्ष्य करके जिज्ञेस कर लें हे आबू बकर तुम्हें इंगित करा सत्तेव कम के सालत आदाय बाधा दिल आबू बकर अदिल्लाउ तलालन अल्लाह रसुल्लामर सामने दाड़े साल आदायरा इब्नू आबूकुहाफार जो समीची नय